মসজিদে যেতে যদি দেরি হয় তাহলে আগে তাহিয়া না সুন্নত পড়ব যেমন আগে আগে মসজিদের জন্য আলাদা কোনো নামাজের প্রয়োজন নেই তাহিয়াত মসজিদ মানে মসজিদে গেলে নামাজ পড়ে বসতে হবে সেই নামাজ আপনার সুন্নত নামাজের মাধ্যমে তাহিয়াত মসজিদ আদায় হতে পারে ফরজ নামাজের মাধ্যমে তাহিয়াত মসজিদ আদায় হতে পারে আলাদা করে পড়েও আদায় হতে পারে যদি মসজিদে যাচ্ছেন ফরজ নামাজের নাজিদ মসজিদে গেছেন সোননাথ আপনি ফজর আগে যে পড়লেন সেটি আপনার তাহেদুল মসজিদ সেটি আপনার সন্ন্যাতের রাতে বা বা সোনাতে ফজর নামাজের এই রকমের আলাদা কোন নামাজ জরুরি নয় কিন্তু কেউ যদি আলাদা আলাদা করে পড়ে পড়তে পারে